আবার উপকারিতার চেয়ে অপকারিতাটা বেশি আপনি দাওয়াতের জন্য বলেন তারপরে যে কোনো উদ্দেশ্যে বলেন ইসলামের একটা সংগঠন একটা দল যদি কায়ে করেন এটার কিছু উপকারিতা আছে যেমন মানুষ যদি বিক্ষিপ্ত থাকে বিচ্ছিন্ন থাকে তাদেরকে আপনি ডেকে সহজে করতে পারবেন না কিন্তু একটা দল থাকলে দেখা গেছে যে এক ডাকে কয়েক লক্ষ মানুষ চলে আসল এটা হলো এরকম কিছু উপকারিতা আছে তো অপকারিতা হলো কি সবচেয়ে বড় অপকারিতা হলো দল দলে যখন কোনো মানুষ ঢুকে যে কোনো দলে তখন তার ভিতরে তা আসুপ তৈরি হয় তা মানে দল বাজি ফেরকাবাজি তখন এই লোক মনে করে আমার এই দলটাই শুধু পৃথিবীতে একমাত্র সঠিক দল এর বাহিরে যা দল আছে সবগুলা খারাপ ভুয়া সবগুলাই মানে ইসলামের বাহিরে তাহলে আমার এই দলটা ইসলামের মধ্যে আছে আপনি দেখেন এই পৃথিবীতে যতগুলা ইসলামী সংগঠন আছে দল আছে প্রত্যেকটা সংগঠন এই বিশ্বাস পোষণ করে पृथी दल आज सब भूलता मान मारक खराब धारणा दल आठ रस्त दल दिन सब पालन करें सटिक रास्ते नई जेहतु दल ढुकन नहीं दल बाहि थी अपनी पांच रक्त नाम जमाते पड़े দলের বাহিরে থাকি আপনি শরীফ পদ্মা মেনে চলেন দলের বাইরে থাকি আপনি হালাল উপার্জন করেন দলের বাহিরে থাকি আপনি স্বাভাবিক আমল আখলা সব আপনার ঠিক আছে কিন্তু তারপরেও দেখবেন যে আপনাকে সালামও দিবে না কারণ আপনি দলে নাই দলে নাই মানে আপনি ইসলামের মধ্যেই নাই। এটা হলো দলের মারাত্মক ক্ষতিকর কুফল যে দল এমন একটা খারাপ বিশ্বাস তৈরি করে দেয় যে যারা আমাদের এই সংগঠনে এই দলে ঢুকবে একমাত্র এই মানুষগুলো হেদায়তের উপরে আছে এই দলের বাইরে যারা আছে সবাই মধ্যে আছে। এটা হলো গোমরা মারাত্মক নেতিবাচক আরো কুফল হইল এই দলের দল যখন করা হয় তখন দলের মুরব্বী বা দলের আমির বা দলের নেতা দলের প্রধান যদি একটা ভুল কথাও বলে তো এই দলের অনুসারীরা সেটাকে অন্ধভাবে মেনে নেয় মনে করে যে আমার নেতার আনুগত্য মুরব্বির আনুগত্য ফরস বাস মুরব্বী যাই বলবে এর বাহিরে ডানে বামে আর কিছু বললেই ইমানে থাকবে না সুতরাং নেতা যদি খারাপ জিনিসও বলে তো সেটাকে অন্ধভাবে মেনে নেওয়া এটা মারাত্মক একটা খারাপ জিনিস রসুল্লাহ সাল্লামের পরে আর কোনো ব্যক্তি আল্লাহর জমিনে এমন নাই যে যার সব কথা অন্ধভাবে মেনে নেওয়া হবে যে কোনো প্রকারের প্রশ্ন করা যাবে না প্রশ্ন করলে আপনি সব থেকে মাহরুম হয়ে যাবেন প্রশ্ন করার এই বেয়াদবিতে আপনি একবারে শেষ হয়ে যাবেন হ্যাঁ এটা বড় বেয়াদবি যে আপনি বুজুর্গ মানুষের এত বড় বুজুগের আপনি ভুল ধরছেন তাহলে অন্ধভাবে একজন মানুষের সবকিছু মেনে নেওয়া এই জিনিসটা দলের মাধ্যমে তৈরি হয় তারপর দলের প্রধান বা দলের ব্যক্তিরা যদি ভুল কথাও বলে সেটাকে সহি বানানোর জন্য যত রকমের কলা কৌশল দরকার প্রয়োজনে আপনি কোরআনার আয়াতকে অস্বীকার করি আপনার মুরব্বীর কথাকে স্বীকার সঠিক বানাইতে হবে আপনার দলের প্রধান বলছে আপনার আমির বলছে আপনার নেতা বলছে সুতরাং মুরব্বী পারে এটা কোনো অবস্থায় ভুল হওয়া যায় না এগুলা হলো দলের মারাত্মক উফল নেতিবাচক প্রভাব দেখবেন আপনি সমাজে আমি যে কথাগুলো বললাম আপনারা একটু গভীর ভাবে লক্ষ্য করে দেখবেন টার্গেট করবে আগে টার্গেট করবে যে এই লোকেরা আমাদের দলে আমাদের সংগঠনে নেওয়া যায় কিনা যখন দেখবে যে লোকটা নামাজ পড়ে বা মসজিদে আসে বা দিনের সাথে একটু সম্পৃক্ত তখন আপনাকে টার্গেট করলো টার্গেট করে আস্তে আস্তে চেষ্টা করবে যে আপনাকে দলে নেওয়া যায় কিনা দেখবেন যে যে কয়দিন আপনাকে দলে নেওয়ার জন্য দাওয়াত সালাম দিলে না, আপনাকে তো সালাম দিবেনা দিবে না আপনি সালাম দিলেও আর জবাব না। কারণ এই বুঝে গেছে যে আপনি আর তার দলে যাবেন না বুঝতে পারছেন এটা আপনি পরীক্ষা করে দেখবেন দিনের সব পালন করেন তাও আপনাকে সঠিক মনে করবে না যে আপনি আছেন আপনি এখনো দলে এবং যারা যে দলে আছে আপনি তাদের সাথে কথা বলে দেখবেন যে একটা সুস্পষ্ট সেরেক কিন্তু তার দলের কারণে তিনি ওই সেরেককে আবাদত বানাইতে চান কারণ তার দলের লোক বলছে তার হুজুরে বলছে তার মুরব্বী বলছে আর দলের বাহিরে একজন যদি কথাও বলে তো সহিপসির করে কারণ আমাদের দলের লোক না বুঝতে এটা সারা দুনিয়া ব্যাপী এই অবস্থাটা এজন্য আমরা মনে করি যে আমাদের দল আছেই আছে আহরুস্না জামা বা আর কোন দলে আর কোন সংগঠনের ঢুকার আমাদের দরকার নাই আমরা একজন মুসলিম এটা আমাদের একটা দল আমরা আহলুস এটাই আমাদের একটা দল এখন আমরা কোরআন সুন্না মেনে এটা এগুলো আমার মানহাজ এবং আমাদের অনেক মুরব্বীর অনেক ওলামাইকামের অনেক ফকির এটাই মানহাজ এখন আপনাদের কাছে যদি এই মানহাজ ভালো লাগে মেনে চলবেন আর যদি আপনি মনে করেন যে না দলে গেলে আমার জন্য ভালো হবে पहले दले जागत विषय